প্রশ্ন যারা তাবিজ কবজে সাথে যুক্ত তাদের পিছনে সলাগ হবে কি তাবিজ কবজ করা শিখ কিন্তু সাধারণ অবস্থায় ছোট শিখ শিখকে আসগার কাবিরা গুনহা যারা কাবিরা গুনহাই যুক্ত তাদেরকে আমরা ফাঁসেখ পাপিষ্ট বলবো ইসলামের পরিভাষায় মেনুন ফাঁসে মুসলিম মমিন কিন্তু ফাঁসে পাপিষ্ট জড়িয়ে দিয়েছে তারা কাফের মুশেক নয় বড় সুতরাং তাদের পিছনে মেহরাব চাপিয়ে দেওয়া হয়েছে এমাম সলাৎ হবে আর যদি স্বেচ্ছায় পাঠাইতে হয় তাহলে এরকম অসৎ লোকদেরকে আমরা এগিয়ে দেব না বলবো না যে আপনি নামাজটা পড়ান না যখন শিল্পে জড়িয়ে আছে যদি দেখা যায় সবগুলি একই খুঁড়ে সবগুলি একই রকম সবগুলি বিদ্যা হ্যাঁ সবগুলি তাখনা না নিচে কাপড় সবগুলি দাড়ি মুন্ডা তাহলে একজন কোথায় যেতেই হবে একজন কোথায় যেতে তাদের একে অপরের পিছনে বড় যদি বিশ্বাসী আল্লাহর গজ কতবরা সারা পৃথিবী ধারণ করে আছে তাহলে তাদের পিছনে চলা থাকবে এই নাস নাস্তিক দিন যারা দিনের কোন বিধিবিধান অস্বীকার করে আমি অমান্য করে অথবা ইমান ভঙ্গ করেছে তাদের পিছনে সলাগ হবে না